পঞ্চদশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ও কর্ম তাঁহার ব্রহ্মজ্ঞানের অবস্থা ভক্ত বলিলেন সমাজের লোকেরা বলেন সংসারের কর্ম করা কর্তব্য এই কর্ম ত্যাগ করলে হবে না গিরিশ বলিলেন সুলভ সমাচারে ওই রকম লিখেছে দেখলাম কিন্তু ঈশ্বরকে জানবার জন্য যেসব কর্ম তাই করে উঠতে পারা যায় না আবার অন্য কর্ম শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিয়া মাস্টারের দিকে তাকাইয়া নয়নের দ্বারা ইঙ্গিত করিলেন ও যা বলছে তাই ঠিক মাস্টার বুঝিলেন কর্মকাণ্ড বড় কঠিন পূর্ণ আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ কে তোমাকে খবর দিলে পূর্ণ বলিলেন সারদা শ্রীরামকৃষ্ণ উপস্থিত মেয়ে ভক্তদের প্রতি বলিলেন ওগো একে পূর্ণকে একটু জলখাবার দাও তো এইবার নরেন্দ্র গান গাইবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তিরা শুনিবেন নরেন্দ্র গাইতেছেন পর্বত পাথার বোম জাগরুদ্র বাজ। দেব দেব মহাদেব কাল কাল মহাকাল ধর্মরাজ শঙ্কর শিব তার পাপ। সুন্দর তোমার নাম দীন শরণ হে बहिसे अमृतार जुड़ाए श्रवण प्राण रमन विपद भय बारन जे और मन ते क्यों डाकना मिछ भ्रमे भूले सदा रव सरे मजी एक ही बीरम्मा एन जन नारे हेन तारे भूलो ना छिया भजह सार जा भव जातना এখন হিত বচন সনো যতনে করি ধারণা বদন ভরি নাম হরি শতত কর ঘোষণা যদি এভাবে পার হবে ছাড়ো বিষয়ে বাসনা সপিয়ে তনুর হৃদয় মন তার করো সাধনা পল্টু বলিলেন এই গানটি গাইবেন নরেন্দ্র কোনটি পল্টু দেখিলে তোমার সেই অতুল প্রেম ও আননে কি ভয়ে সংসার শোক ঘোর বিপদ শাসনে নরেন্দ্র সেই গানটি গাইতেছেন দেখিলে তোমার সে অতুল প্রেম ও আননে কি ভয়ে সংসার শোক ঘোর বিপদ শাসনে অরুণ উদয়ে আধার যেমন যায় জগৎ ছাড়িয়ে তেমনি দেব তোমার জ্যোতি মঙ্গলময় বিরাজিলে ভকত হৃদয়ে বিত শোক তোমার মধুর শান্তনে तुमार करुणा तुमार प्रेम हृदय प्रभु भावि उथले हृदय नयन बाड़ी राखे कीबारिए जय करुणा मय करुणय तुमार प्रेम गाइए जाए जदि जाक प्राण तुम्हार कर्म साधने मास्टर अनुरोधे आर गाइते मास्टर और भक्त अने के हाथ जोर करिया गान शुनि হরি রস মুদিরা পিয়ে বলে। গভীর নিনাদে নীনাদে নামে গগন ছাউরে নাচ হরি বলে দুবাহু তুলে নাম বিলাউরে লোকের দারে দারে। হরি প্রেমানন্দ রসে অনুদিন ভাসরে গাও হরি নাম, হও পূর্ণ কাম নিচ বাসনা নাসরে চিন্ত মম মানস হরি চিদ ঘন নিরঞ্জন। চমৎকার অপার জগৎ রচনা তোমার গগনের থালে রবি চন্দ্র দীপক জলে তারকণ্ডল চমকে মুতিরে ধূপ মলয়া নীল পবন চামর করে সকল বনরাজি ফুটন্ত জ্যোতি কেমন আরতি হে ভব তব আরতি অনাহত শব্দ বাজন্ত ভেরিরে। সেই এক পুরাতন পুরুষ নির্জনে চিত্ত সমাধান করে রে নারায়ণের অনুরোধে আবার নরেন্দ্র গাইতেছেন এসো মা এসো মা ও হৃদয় রমা পরাণুপুতলি গো হৃদয় আসনে হও মা আসীন নিরক্ষী গো আছি জনমা বোধি তোর মুখ চেয়ে জান কিময়ী নরেন্দ্র আধারে মা তোর চমকে রূপরাসী তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী সমাধির এই গান শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইতেছেন নরেন্দ্র आकबार से गानी गईते हरि स मदीरा पिए मम मनस मतरे श्री रामकृष्ण भाबाविष्ट उत्तराश्य हा दे देवाले ठेसान दिया पा झूलइया तकियापर बसिया भक्तरा चतुर्दि उपविष्ट भाबाविष्ट हा ठाकुर मार संगे एका किथा कहते ठाकुर बलते खे जा तु कि गाँटरी बेधे बसा पाकर सब ठीक ठाकुर माँ तुकी ठाकुर और माँ कीभेदारा माँ गान क्यों सुनबे मन खानिकटा बाहरे चले जाए ठाकुर क्रमे क्रमे आओ बाज्ञान लाभ करीते भक्त दिखे तकइया बलते আগে কই মাছ জিয়ে রাখা দেখে আশ্চর্য হতুম মনে করতুম এরা কি নিষ্ঠুর এদের শেষকালে হত্যা করবে অবস্থা যখন বদলাতে লাগল তখন দেখি যে শরীরগুলো খোল মাত্র, থাকলেও এসে যায় না গেলেও এসে যায় না ভবনাথ তবে মানুষ হিংসা করা যায় মেরে ফেলা যায় শ্রীরামকৃষ্ণ হাঁ এ অবস্থায় হতে পারে সে অবস্থা সকলের হয় না ব্রহ্মজ্ঞানের অবস্থা দুই এক গ্রাম নেমে এলে তবে ভক্তি ভক্ত ভালো লাগে ঈশ্বরেতে বিদ্যা অবিদ্যা দুই আছে এই বিদ্যা মায়া ঈশ্বরের দিকে লয়ে যায় অবিদ্যা মায়া ঈশ্বর থেকে মানুষকে তফাত করে লয়ে যায় বিদ্যার খেলা জ্ঞান ভক্তি দয়া বৈরাগ্য সব আশ্রয় করলে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় আরেক ধাপ উঠলেই ঈশ্বর ব্রহ্মজ্ঞান এই অবস্থায় ঠিক বোধ হচ্ছে ঠিক দেখছি তিনিই সব হয়েছেন ত্যায্য গ্রাহ্য থাকে না কারো উপর রাগ করবার জো থাকে না গাড়ি করে যাচ্ছি বারান্দার উপর দাঁড়িয়ে রয়েছে দেখলাম দুই বেশ্যা দেখলাম সাক্ষাৎ ভগবতী দেখে প্রণাম করলাম যখন এই অবস্থা প্রথম হল তখন মা কালীকে পূজা করতে বা ভোগ দিতে আর পারলাম না হলধারিয়া হৃদয় বললে খাজাঞ্চি বলেছে ভট্টাচি ভোগ দিবেন না তো কী করবেন আমি কুবাক্য বলেছে শুনে কেবল হাসতে লাগলাম একটু রাগ হল না এই জ্ঞান লাভ করে তারপর লীলা আস্বাদন করে বেড়াও সাধু একটি শহরে এসে রং দেখে বেড়াচ্ছে এমন সময় তার এক আলাপি সাধুর সঙ্গে দেখা হল সে বললে তুমি যে ঘুরে ঘুরে আমত করে বেড়াচ্ছ তল্পি তল্পা কই সেগুলো তো চুরি করে লয়ে যায় নাই প্রথম সাধু বললে না মহারাজ আগে বাসা পাকড়ে গাঁটরি ওঠরি ঠিকঠাক করে ঘরে রেখে তালা লাগিয়ে তবে শহরের রং দেখে বেড়াচ্ছি সকলের হাস্য ভবনাথ বলিলেন এ খুব উঁচু কথা মনি। স্বগত ব্রহ্মজ্ঞানের পর লীলাশ্বাদন সমাধির পর নিচে নামা শ্রীরামকৃষ্ণ মাস্টারাদির প্রতি বলিলেন ব্রহ্মজ্ঞান কি সহজে হয় মনের নাশ না হলে হয় না গুরু গুরুশিষ্যকে বলেছিল তুমি আমায় মন দাও আমি তোমায় জ্ঞান দিচ্ছি ন্যাংটা বলতো আরে মন বিলাতে নাহি এই অবস্থায় কেবল কথা ভালো লাগে আর ভক্ত রামের প্রতি বলিলেন তুমি তো ডাক্তার যখন রক্তের সঙ্গে মিশিয়ে এক হয়ে যাবে তখনই তো কাজ হবে তেমনি এ অবস্থায় অন্তরে বাহিরে ঈশ্বর সে দেখবে তিনি দেহ মন প্রাণ আত্মা মনিস্বত অ্যাসিমিলিয়েশন শ্রীরামকৃষ্ণ ব্রহ্মজ্ঞানের অবস্থা মনের নাশ হলেই হয় মনের নাশ হলেই অহং অহংনাশ যেটা আমি আমি করছে এটি ভক্তিপথেও হয় আবার জ্ঞান পথে অর্থাৎ বিচারপথেও হয় নেতি নেতি অর্থাৎ এসব মায়া স্বপ্নবধ এই বিচার জ্ঞানীরা করে এই জগৎ নেতি নেতি মায়া জগত যখন উড়ে গেল বাকি রইল কতকগুলি জীব আমি ঘট মধ্যে রয়েছে মনে করো দশটা জলপূর্ণ ঘট আছে তার মধ্যে সূর্যের প্রতিবিম্ব হয়েছে কটা সূর্য দেখা যাচ্ছে ভক্ত বলিলেন দশটা প্রতিবিম্ব আর একটা সত্য সূর্য তো আছে শ্রীরামকৃষ্ণ মনে করো একটা ঘট ভেঙে দিলে এখন কটা সূর্য দেখা যায় ভক্ত নয়টা একটা সত্য সূর্য তো আছেই শ্রীরামকৃষ্ণ আচ্ছা নয়টা ঘট ভেঙে দেওয়া গেল কটা সূর্য দেখা যাবে ভক্ত একটা প্রতিবিম্ব সূর্য একটা সত্যসূর্য তো আছেই শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি বলিলেন শেষ ঘট ভাঙলে কি থাকে গিরিশ আজ্ঞা ওই সত্য সত্যসূর্য শ্রীরামকৃষ্ণ বলিলেন না কি থাকে তা মুখে বলা যায় না যা আছে তাই আছে প্রতিবিম্ব সূর্য না থাকলে সত্য সূর্য আছে কি করে জানবে সমাধিস্ত হলে অহং অহংতত্ত্ব নাশ হয় সমাধিস্ত ব্যক্তি নেমেলে কি দেখেছে মুখে বলতে পারে না